আবু হুরাই রাহদালন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষের প্রতিটি হারের জোড়ার জন্য তার উপর সাদকা রয়েছে সূর্য ওঠে এমন প্রত্যেক দিন মানুষের মধ্যে সুবিচার করাও সাদকা